আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত্মানিত মুসলিম ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহুলের পবিত্র আপনাদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত আলোচনা করছে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাইতুল্লাহ আল্লাহর গড়ের আদাব আল্লাহর ঘরের সাথে কিছু আদাব সংশ্লিষ্ট রয়েছে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমরা যে সকল ভাই বোনেরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে আসবো তারা এই আদবগুলো রক্ষা করার জন্য চেষ্টা করবো ইচ্ছা আল্লাহ রবুল্লা আলমিনের এই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গড়ে চলা তালাই করলে আল্লাহা পৃথিবীর অন্যান্য মসজিদের থেকে এক লক্ষ গুণ বেশি প্রতিহত দান করে তাহলে আল্লাহর গড় হল শাহর রোহ্মান আল্লাহর নিদর্শন আল্লাহা কোরআন একাডেমির সাথ করেন বাবা ইউ আজ শাহের আল্লাহে আমি স্থাপন করুক যারা আল্লাহর শেয়ারকে আল্লাহর নিদর্শনকে সম্মান করবে তাদের অন্তরে পাকোয়া বৃদ্ধি করবে পাকোয়া তৈরি করবে অর্থাৎ আল্লাহর ঘরের সম্মান করা আল্লাহরের আদাব রক্ষা করা এটা তাকোয়া বৃদ্ধির একটি অন্যতম কারণ আমাদের দেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক ভাই বোনেরা আলহামদুলিল্লাহ এখানে আসেন বায়দুল্লার উদ্দেশ্যে কিন্তু বায়দুল্লার আদাবগুলোর দিকে আমরা খেয়াল রাখি বায়দুল্লার গুরুত্বপূর্ণ আদাবগুলোর দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার বাইতুল্লার একটি গুরুত্বপূর্ণ আদাব হল যে বায়তুল্লার তাওয়টি একটি গুরুত্বপূর্ণ এক বাদ তাওয়াপের ক্ষেত্রে আমরা অনেক গুল ত্রুটি করে থাকি আমরা বিষয়গুলো লক্ষ্য রাখি না যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বায়তুল্লার চতুর পাশে অনেক বাই এভাবে হাত দিয়ে দরে তারায় দাঁড়িয়ে আছে কেউ চমা দেখেছে কেউ তার মাথা লাগিয়ে আছে কেউ এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অথচ এই দাঁড়িয়ে থাকা বা এই ধরে রাখার মধ্যে কোনো পজিলব কোনো হাতিসে আসেন তারা যতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ তারা তাওয়াপ করতে পারে। এতক্ষণ তারা সেখানে চলাদ আদায় করতে পারে। তারা দু রাখা চলাদ আদায় করলে দুই লাখ লক্ষ রাখা দেশে তাওয়াপ পাবেন অথচ দাঁড়িয়ে থাকার মধ্যে কোনো প্রচিলভ পাবেন এই মর্মে কোনো হাতিস আসেনি এরপরে আমরা দেখতে পাচ্ছি রোকনাইয়ামিনি রোকনাইয়ামিনির সাথে আধা ভজন ডানহাত দিয়ে স্পর্শ করে নামাবার সময় যখন আমরা রোখ নিয়ে মেনির দিয়ে যাব তখন ডান দিয়ে স্পর্শ করবো কিন্তু অনেক ভাই এটাকে চুমা দিচ্ছে এটাকে ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ আদাবের প্রতি খেয়াল এরপরে হাজরে সোহাদ হাজরে সোহাদে তো অনেক ভাই বোন যুদ্ধ করে মারামারি করে সেখানে হাজরা সোহাদে চুম্বন করতে দিচ্ছে এখানে আল্লাহর ঘরের সামনে আল্লাহর একজন বান্দা বা বান্দিকে কষ্ট দেওয়া এটি তো বড় ধরনের গুনার কাজ আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া তো গুনার কাজ ঠিকই আছে তার সাথে আরো আল্লাহর ঘরের সামনে কষ্ট দেওয়া এখানে যেমন সাবাবের পজিলনটা বেশি গুনার অংশটা এখানে অনেকগুণ বেড়ে যায় তাহলে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া আমি সাধারণ কি সুন্নত হাজরা সোয়াদে চুম্বন দেওয়া এটি একটি সুন্নত আমল কি সুন্নত আমলটি করতে গিয়ে আমি অনেক আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিলাম তো আমার তো ফজিলতের থেকে গুণা বেশি হয়ে গেল এই জন্য আদাবের দিকে খেয়াল রাখতে হবে যখন আমরা দেখব অনেক ভিড় এখানে সুন্দরভাবে কাউকে কষ্ট না দিয়ে সম্বন্ধ তখন আমরা এটা থেকে বিরত থাকি আল্লাহর বান্দারা যাতে আমার তারা কষ্ট না পায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এরপরে আমরা এখানে দেখি হাতিম টিমে কাবার মধ্যে চলা দাদাই করা এটাই প্রচলিতের কাজ আল্লাহর ঘরের ভিতরে চলা তালাই করা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে আমি যেমন চলা তালাই করতে চাই আল্লাহর অন্য বান্ধবান্ধীরাও এখানে চলা তালাই করতে চাই তাহলে আমি সংক্ষেপে দূরে কাদ আদায় করে আমি বের হয়ে যাব কিন্তু দেখা যায় এখানে বের না হয় আমি সারা দিন হয়ে যাব এখানে মোনাজাত করতেছি এখানে চলা দাড়াই করতেই আছি করতেই আছি আর বের হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে অন্যদের হক নষ্ট হচ্ছে এরপরে দেখা যায় আমাদের অনেক ভাই আল্লাহর ঘরের উদ্দেশ্যে আসেন এখানে বেশি বেশি তাওয়াপ করা এটা হলো প্রধান কাজ কিন্তু আল্লাহর ঘরের তাওয়া বেশি না করে দেখা যায় মার্কেটে দোকানে বিভিন্ন জায়গায় জায়গায় ছত্রিদিকে ঘুরেফিরা করেন গল্পগুজব ব্যস্ত থাকেন সিকি রাজকার তাওয়াপত এগুলো খুব কম করেন উদাহিন পাম এখানে আল্লাহর ঘরের থেকে বরফত নেওয়ার জন্য হেদায়ত নেওয়ার জন্য যেভাবে বেশি বেশি তাওয়াফ করা দরকার চলা দরাই করা দরকার সে আমি ওদের দিকে অনেক ভাই অনেকে আলাদা এই বিষয়টি আমাদেরকে আলাদা দরকার আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বের সাথে দেখতে হবে সেটি হল যে অনেকে শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকেন দেখা যায় সেলফি তুলতেছেন রেডিও করতেছেন নিজের ছবি তুলতেছেন এবং অনেককে দেখাচ্ছেন আমি তাওয়াফ করতেছি অনেককে দেখাচ্ছেন আমি আল্লাহের সামনে বসে আছি আমি গত করতেছি ছবি আমভাবে ছবি তোলা হারাবো সমস্ত ওলামাইকেরাম সমস্ত পোকা একমত যে বিনা প্রয়োজনে অনেক ছবি তোলা এটি হারাবো শুধুমাত্র তাওয়ার উদ্দেশ্যে আল্লাহর দিনের দাওয়াতের জন্য তোলাকে পোকাহাইকেরাম বর্তমানে ডিজিটাল ছবিটিকে অনুমোদন দিয়েছেন এবং আমরা যে কথা বলছি কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেনি এটাও তো ছবির মাধ্যমে কথা বলা হচ্ছে এটি হলো তাওয়ার উদ্দেশ্যে দাওয়াতের কথাগুলো আল্লাহ পান্দাদের কিছু পৌঁছিয়ে দেওয়ার জন্য অন্য কোন উদ্দেশ্য নয় আমাদের প্রচার প্রসারের জন্য নয় বা কিছুর জন্য এখানে সম্মানিত ভাই বোনেরা তো আমরা এই বিষয়টি খেয়াল রাখবো যে এখানে এসে আমি এসেছি আল্লাহকে দেখানোর জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে আমরা সময় অত সময় নষ্ট না করে আমরা বেশি বেশি খাবার করব আমরা আল্লাহ করে আদাবগুলো রক্ষা করব। আর অন্য আল্লাহর কে বা নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করবো সব সময় চেষ্টা করব আমার দ্বারা যেন কেউ কষ্ট না হয় আর মা বোনেরা এখানে আলহামদুলিল্লাহ মহিলাদের আলাদা চলাতে ব্যবস্থা রয়েছে পুরুষের আলাদা চলাতার ব্যবস্থা রয়েছে অনেক মা বোন দেখা যায় পুরুষের জায়গায় গিয়ে সাথে বসে থাকেন তাদেরকে পুলিশ বলার পরেও তারা শুনেন না যেতে চান এই বিষয়টি খেয়াল রাখেন এখানেও মহিলা পুরুষ একসাথে চলা দাটাই করা প্রয়োজন হয় মহিলা পুরুষ একসাথে চলা তাতাই করা এখানেও নিষেধ এজন্য আলাদা চলা দাটাই করতে হবে আবার কিছু কিছু বাইকে আমরা দেখি যে নামাদের সামনে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ সামনে দিয়ে এখানেও যাওয়া হিসেবে পৃথিবীর সব জায়গার একই রকম কিন্তু এখানে বৃদ্ধা বেশি হওয়ার কারণে অনেক সময় মানুষ বের উপায় হয়ে যায় এখানে সামনে দিয়ে যাওয়া ছাড়া বিকল্প কিছু থাকে না যখন বিকল্প কিছু থাকে না ওই মুহূর্তের জন্য এটি ঠেকা করে যায় এটা আমভাবে এভাবে চলাতে সামনে দিয়ে হাঁটা এটা যায় কিন্তু অনেকে এটারে কোনো বিষয় মনে করেন না যে সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন এবং অনেকের কাছে এটা আরও ভালো লাগে এমনকি মাতার উপর দিয়ে টকাইয়ে চলে যাচ্ছেন সর্চার মধ্যে এই বিষয়টা খেয়াল রাখতে চান না এটাও আল্লাহর করে বড় আঘাব এখানে খেয়াল লাগতে হবে যে আমি বড় একটি ফজিলতময় জায়গায় গরফতময় জায়গায় আছি যেখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আমার লক্ষ্যগণ বেড়ে যায় তো সেখানে আমি আমার দ্বারা যেন এই আল্লাহ ঘরের আধাবের বিন্দুমাত্র যেন খেলাপ না হয় সম্পূর্ণ আদাবের সাথে তার সাথে সম্মানের সাথে আমাকে আল্লাহ ঘরে বায়তুল্লার অবস্থান করতে হবে এবং এই বায়তুলার আদাবের প্রতি লক্ষ্য রাখতে হবে এই বায়তুলার আধাবটাই আমার অন্তরে থাকুবা তৈরি করবে হেদায়ত দিবে এবং আমি বরফ পাব এবং আমার সবসময় উদ্দেশ্য থাকবে যে আমি দেশ থেকে আসছি কিভাবে এখান থেকে বেশি বেশি করে এটা দায়িত নিয়ে যাব বেশি বেশি বরকত নিয়ে যাব এটাই আমার মূল উদ্দেশ্য থাকে এখান থেকে আমি বাজার করার জন্য আসি নাই বা শপিং করার জন্য আসি নাই অন্য উদ্দেশ্যে আসি নাই আসছি এই ঘরের বরকত নেওয়ার জন্য একটা আয়েত জন্য এজন্য এই ঘরের সম্পূর্ণ আদাব লক্ষ্য রাখব এবং এখানে পুলিশ ফলার জন্য যে নিয়ম কারণ করে এগুলো মেনে চলাতেও এই ঘরের আদাব কারণ এই নিয়মকানুনগুলো আমাদের কল্যাণে করা এগুলা প্রতিক্রম হলে এখানে আমাদের মধ্যেই ক্ষয়ক্ষতি হবে আমাদের এই সমস্যা তৈরি হবে যেমন বর্তমানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাতাফের মধ্যে কাজ চলতেছে মাতাফের কাজ চলার কারণে শুধুমাত্র আমরা গাড়িদেরকে এখানে তাওয়াপ করতে দেওয়া হয় আর বাকিদেরকে অন্য তাওয়াপগুলো ভিতরে দিয়ে বসছে হারাম দিয়ে পড়তে পারি কিন্তু আমাদের কিছু ভাইকে ফোনকে দেখি তারা বিভিন্ন চলচাতলির আশ্রয় নিয়ে তারা ওখানে তাও করার জন্য কেউ লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন কেউ দৌড়াই চলে যাচ্ছেন পুলিশকে ফাঁকি দিয়ে কেউ একবার অমলা করার পরেও আবার একরামের কাপড় পরে এখানে চলে যাচ্ছেন অনেক মা বোন একবার অমলা করার পরে বারবার ওখানে চলে যাচ্ছেন অর্থাৎ পুলিশকে ফাঁকি দিয়ে তারা মনে করতেছেন যে বিশাল ফজিলত অর্থাৎ আইন কেন অমান্য করে অনেক ফজিলত লাভ করে ফেলতেছে এই ধারণাটিও ভুল ধারণা এখানে আইন কেন বিধিবিধান মেনে চলা মেনে আমি তাওয়াপ কম পড়লেও আল্লাহ সোবানতলা এর মধ্যে ফসিটিভ বেশি সম্মানিত ভাই বোনেরা আমরা আল্লাহ পাক যখন আমাদের তপ দিবেন আমরা যখনই বায়তুল্লাহ আসব তখন সবসময় বায়দুল্লার এই আদাব করে রক্ষণ রাখার চেষ্টা সব সময় জিকিরের মধ্যে আল্লাহরের বাদনের মধ্যে চলাদের মধ্যে তাওয়ের মধ্যে দিন কাটানোর চেষ্টা করবো আল্লাহ পাক আমাদের সবাইকে তপেক্ষা করব আমি মেয়ার আব্দাল আমি আসসালামু আলাইকুম বরহম